আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আল্লাহ রচিত বয়ান ও আকিদা তাহ জামা আহলে সুনায়াতের আকিদার বর্ণনা এই গ্রন্থটি যার আরেক নাম হচ্ছে ইমাম তহাবির আকিদা বা আকিদা তহাবিয়া নামের যা খ্যাত এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আমরা আলোচনা করছিলাম দর্শক আমরা আলোচনার এক পর্যায়ে এমন এক পর্যায়ে এসেছি যেখানে আমরা বলছিলাম যে তাহিদুল উলহিয়া বা অবাদতে তাও হিত এবাদতে একত্র একমাত্র আল্লাহর জন্য আবাদতকে নির্ধারণ করা আমরা বলেছিলাম যে এর অর্থ দুইটি দুইটি অংশ দুইটি অংশ আছে প্রথম অংশ হচ্ছে এটা যে আল্লাহ একমাত্র আবাদত পাওয়ার যোগ্য আর কোনো আর কোনো সত্তা আবাদত পাওয়ার যোগ্য নয় আমার যত আবেদন নিবেদন আমার যত আশা আকাঙ্ক্ষা আমার যত ভালোবাসা আমার যত চাওয়া পাওয়া সব একমাত্র আল্লাহর কাছে নিবেদন করব। এটা একটা অংশ একটা অংশ হচ্ছে তিনি শুধুমাত্র পাবেন আর কেউ পাবে না এটা বিশ্বাস করা তো একটা তাহলে তাহিদুল লোহিয়ার সাথে একটা অংশ জড়িত আছে যে তাকেই একমাত্র এবাদত পাওয়ার সত্তা মানব আর দ্বিতীয় হচ্ছে যে আমি নিজেও মানওয়ার পরে আমি কর্মটাও তাই করব যে তার জন্য সমস্ত আবাদত নির্ধারণ করব। কোন আবাদত আল্লা ব্যতীত কারোর জন্য দিব না এইটা আমরা আলোচনা করেছি বিগত বিভিন্ন পর্বে আলোচনা এটা উঠে এসেছে আজকে আমরা আলোচনা করব যে অ্যাবাদত আল্লাহর জন্য দিব কিন্তু অ্যাবাদতগুলো কি বিশেষ করে কোন কোন অ্যাবাদতের বেশিরভাগ সময় আমরা ভুলে যাই আল্লাহ আল্লাহ দিকে দিতে ভুলে যাই এবং এর সাথে আমরা অনেক সময় পরিবর্তন করে ফেলি সেই বিষয়গুলো আমরা আলোচনা করব প্রথমেই আমরা আলোচনা করব দোয়ার বিষয়টি দোয়া হচ্ছে এবাদতের মূল এই জন্য হাদিস্লাম বলেছেন আর দোড়া হু আর দোড়া দোয়াই হচ্ছে আবাদত প্রত্যেকটি আবাদতের মধ্যেই কোনো না কোনো ভাবে দোয়া আছে দোয়া অর্থ হচ্ছে চাওয়া সেটা চাওয়া দুই ধরনের হতে পারে একটাকে বলা হয় দোড়া উমাস আল্লাহ সরাসরি চাওয়া যেমন আল্লাহ আমাকে দয়া করুন আল্লাহ আমাকে রহমত করুন আল্লাহ আমার প্রতি আপনি রহমত নাজিল করুন আমাকে এই এইটা দিন ওইটা দিন আপনি দোয়া সরাসরি চাইছেন এটাকে বলা হয় দোড়া উমাস আলহ আরেক প্রকার দোয়া আছে দোয়াউ দিকির সেনা যেটা হচ্ছে আপনি স্মরণ করলেন আল্লাহকে যেমন বললেন আলহামদুলিল্লাহ রাবিল যেমন বললেন সুবহান রবাহ অথবা বললেন আলহামদুলিল্লাহ অথবা আলাউ আকবর এটাও দোয়া এই দোয়াকে বলা হয় দোড়াউ দোড়াউ সেনা অথবা দোয়া দোয়া দিকির এই দোয়া দুই ধরনের দোয়াই আল্লাহ জন্য সুনির্দিষ্ট আর কারো এই কাজটি করা যাবে না এই জন্য দোয়া যত দোয়া আছে সমস্ত দোয়া আল্লাহর জন্যই হতে হবে কোরআনকারী আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন ও ফালাহা মসজিদগুলো আল্লাহর জন্য সুতরাং তোমরা আল্লাহর সাথে আর কাউকে শরিক করো আর কাউকে আহ্বান করো আর আমরা জানি যে মসজিদে শুধু আল্লাহর কাছে চাওয়া হয় না সেখানে জিকিরও হয় মসজিদে যত জিকির আছে কোরআন তেলাওয়াত সেটাও একটা জিকির সেটাও দোড়া অর্থাৎ যতগুলো জিকির আছে সেটা অন্য দিক দিয়ে দোয়া কারণ অন্য একটি হাদিসিয়া আসে সৌলা সালসালাম বলেছেন এক হাদিসি কুসিতে এসেছে যে ব্যক্তি আমার জিকিরের কারণে আমার কাছে চাইতে পারছে না আমি তাকে তার চাওয়ার চেয়েও প্রার্থনার চেয়েও বেশি তাকে দান করি এই জন্য সাল্লাহ সাল্লাহামের জন্য আপনি দুরুদ পাঠ করলে সেটা দোয়া সাধারণ চাওয়ার দোয়ার চেয়ে বেশি হয় আপনি যখন বলবেন আল্লাহ সাল্লা আলা মহম্মদ সেটা আপনি দেখছেন নিজের জন্য চাচ্ছেন না আপনি শুধুমাত্র চাচ্ছেন যে আল্লাহ সাল্লা তাদের করো সাল্লাহ পাঠ করো আপনি বলছেন এই যে বলা সেটা একটা দোয়া যদিও এটা আপনি বলছেন যে এটা সালাদ কিন্তু এটা একটা দোয়া অনুরূপ আপনি যখন বলবেন কোরআন তিলাবাত করবেন অথবা কোনো আল্লাহর কোন প্রশংসা করবেন অথবা আল্লাহ তালার মত বীর দিবেন অথবা তসভিহ পাঠ করবেন সবই এক ধরনের দোয়া এটাকে বলা হয় দোড়া উ দোড়া উ দোড়া সেনা এটাকে বলা হয় প্রশংসার দোয়া প্রশংসার দোয়া প্রশংসার মাধ্যমে আপনি দোয়া করছেন এজন্য জন্য সুবহান রাব্বি আল আউজিম সুবাহান রাব্বি আলা আমরা যখন রুকু অথবা সেজদায় বলি এর অর্থ হচ্ছে যে আমরা তার পবিত্রতা ঘোষণা করছি পবিত্রতা বর্ণনা করছি এই পবিত্রতা বা বর্ণনা করছি বা তার মহত্ব বর্ণনা করছি শ্রেষ্ঠ সেটা বর্ণনা করছি এর মাধ্যমে আমরা দুইটা সুযোগ পাচ্ছি একটা হচ্ছে একদিকে যেমন এটা জিকির হচ্ছে আরেকদিকে সেটা দোয়া হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এইটার কারণে খুশি হয়ে আমরা যা চাইনি তার বেশি দান করতে পারেন তো সেই জন্য দোয়া দুইটি দোয়া দুই ধরনের দোয়াই কিন্তু আবাদত দুই ধরনের দোয়াই আবাদত কোরআনে করিম পুরোটাই একদিক দিয়ে দোয়া আবার এর মাঝখানে আছে রব্বানা আতেনা যে অংশ আছে সেটাও দোয়া সেটা হচ্ছে যেখানে যখন চাওয়া পাওয়া সরাসরি থাকবে আল্লাহ আমাকে দান করো আমাকে ক্ষমা করো আমাকে আমাকে আরোগ্য দান করো সেটাকে বলা হয় দোড়া উ দোড়া উস আলা অর্থাৎ চাওয়ার দোয়া আরেকটা হচ্ছে প্রশংসার দোয়া প্রশংসার মাধ্যমে আপনি দোয়া করছেন আরেকটা হচ্ছে চাওয়ার মাধ্যমে আপনি দোয়া করছেন এই দোয়াটাই সাধারণত এবাদতের একটি প্রাণ বলা হয় এবং প্রত্যেকটি আবাদতের মূলে দোয়াটা থাকে আপনি যখনই সালাদ আদায় করছেন অর্থ হচ্ছে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন কারণ এর মধ্যে অনেক চাওয়া আছে আবার মধ্যে অনেক প্রশংসা আছে যখনই জাকাত দিচ্ছেন এর মাধ্যমে আপনি আল্লাহর প্রশংসা আদায় করছেন আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছেন সেটা এক ধরনের এক ধরনের দোয়া আবার যখন আপনি সও পালন করছেন সেটাও এক ধরনের দোয়া আবার যখন হজ করছেন সেটাও দোয়া প্রত্যেকটি আবারতের মধ্যে দোয়া আছে দোয়া সেটা চাওয়া হোক অথবা দোয়া প্রশংসা হোক দুই ধরনের দোয়ার যেকোনো একটি আবার থাকবেই সে এই দোয়ার বিষয়টি আমাদেরকে স্পষ্ট থাকা উচিত আজকে আমরা এই বিষয়টি রহমতুলা ইয়স্তজিব দাওয়াত হাজাদ তিনি তাহিদুল আলোচনা আলোচনা করার পরেই এই জিনিসটা আলোচনা করেছেন তিনি বলছেন যে আল্লাহ তালা ইয়স্তজিব দোয়া কবুল করেন ওয়কদুল হাজাত হাজ পূরণ করেন মানুষের অভাব পূরণ করেন আল্লাহ তালা এটা হচ্ছে আমাদের ইমামের ছোট্ট একটি কথা যার কথার ভিতরে তিনি অনেক ছোট্ট কথার ভিতরে তিনি অনেক কিছু নিয়ে এসেছেন যে যে অংশটুকু আমাদের ব্যাখ্যা করা প্রয়োজন রক্ষা করা প্রয়োজন এই জন্য যে দোয়া আসলে এবাদত এবং দোয়াটাই হচ্ছে ইমানদারের মূল বলা হয় বা একটি অস্ত্র বলা হয় এই কোন কোন ইমাম গ্রন্থ লিখেছেন লিখেছেনভমেন্টা মুভমেন্ট ইমানদারের একটি হাতিয়ার হচ্ছে দোয়া দোয়ার মাধ্যমে ইমানদার দুনিয়াতে যেমন সে কাম হতে পারে আখেরাতেও সে উন্নত মর্যাদা সম্পন্ন স্থানে উন্নীত হতে পারে এই এই দোয়া কথা আল্লাহ ঘোষণা করেছেন কোরআনে করিমে দোয়া করার জন্য তিনি বলেছেন ওকাল রব্বকুম উদোরণী ইস্তাজিবুলকুম তোমাদের রব বলছেন যে আমার কাছে আহ্বান করো আমার কাছে দোয়া করো আমি তোমাদের তাকে সাড়া দিব ওনো ওনো আতে আরসে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি عنি ফা ইন্নী গরীব উজিবু দাওয়াতে দা যা দাানি আমার বান্দা যখন আমার কাছে বান্দা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে যে আমি আল্লাহ সম্পর্কে যখন প্রশ্ন করে যখন বান্দা আরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাহাবা کرام প্রশ্ন করতেন যে আমরা আমাদের আল্লাহ কি দূরে না নিকটে যে আমরা তাকে কিভাবে ডাকব যখন আপনার কাছে প্রশ্ন করে আমার বন্দারা আমার ব্যাপারে আল্লাহর ব্যাপারে প্রশ্ন করে আপনি বলুন এখানে কুল এখানে উজ্জ্ব আছে আপনি বলুন যে আমি নিকটে। নিকটে নিকটে নিকটে নিকটে কি কেন। তিনি আমাদের দোয়া কবুল করবেন তিনি আমাদের আমরা যা করি তা তিনি দেখছেন আমাদের যা করি তা তিনি শুনছেন এবং আমাদের প্রত্যেকটি কর্মকান্ড তিনি অবলোকন করছেন সাহায্য সহযোগিতা করেন ইমানদারদের জন্য আলাদা নৈকট্য প্রত্যেকটি জিনিসের নৈক্য আলাদা এর নিকট অর্থ এই নয় যে তিনি আমাদের স্রষ্টা সৃষ্টি হিসেবে মিশিয়ে আসেন এরকম বিশ্বাস করা শরীরে জায়েজ নেই এরকম বিশ্বাস করা এটা বা মনে রাখতে হবে যে রবুল ইজর তার আশের উপর আছেন সেখান থেকে তিনি করিব তিনি সেখানে থেকে তিনি প্রত্যেকটি আহাজারি শুনতে পান সেখানে তার ডাকে দেন প্রত্যেকটি মানুষের আহাজারি শুনতে পান তার ডাকে তার প্রয়োজন মত যখন আল্লাহ ইচ্ছা কবল করার ইচ্ছা করেন তখন তার ডাকে সাড়া দেন সেই হিসেবে আল্লাহতারা বলেছেন উজীবনের দায় যা দাঁড়ানি আহ্বানকারী যখন আমার কাছে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেই সাড়া দেয়ার বলেছেন আল্লাহ আল্লাহতলা বিভিন্ন ভাবে সে সাড়া হতে পারে যার বর্ণনা আমরা সামনে জানব সুতরাং এটা স্পষ্ট কথা যে दो एम एक अबादत जो अबदत अबाद जो अबदतटी अत्यंत उपकारी से जलबुल मसला स्वार्थ हासिल कर क्षतिकर दिख दूर करार बट प्रभाव रही है से प्रभाव कि भाव সে হবে কখনো কখনো এখলাসের কারণে হয় কখনো আল্লাহ তার রহমত দান করেন কখনো কখন আল্লাহ এমনিতে বন্দাকে তো দোয়া দ্বারা যেটা হয় সেটা হচ্ছে কারণে আল্লাহ দান করেন ইমানদার দেন কাফের দেন দোয়া সবাই জন্য মুক্ত আল্লাহ তালা এমনকি কাফেরও কখনো কখন দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন কোরআনকারীম আল্লাহ তালা বলেছেন বলেছেন কুল্লুন রবের দান কারোর জন্য নিষিদ্ধ নয় অর্থাৎ সবাইকে আল্লাহ দান করেন তবে দোয়ার একটা প্রভাব অবশ্যই রয়েছে আল্লাহ তালা দেন দুনিয়াতে কোনো কোনো কাফের কে কেন দেন এই জন্য দেন যে সে তো আমার কাছে চেয়েছে এই জন্য দেন দুনিয়াতে তিনি সবার জন্যই সবার জন্যই তিনি দিবেন আখের শুধুমাত্র ইমানদারদেরকে দিবেন এই জন্য কারণ তারা আল্লাহ তাল কথা শুনেছে তাকে তারা শুধু অবাদ করেছে দোয়ার একটা বিরাট প্রভাব রয়েছে আগত পর্বে আলোচনায় আমরা বলেছিলাম যে আল্লা আল্লাহ সাল্লা বলেছেন মাল্লাম ইয়েস আল্লাহ আয়লেই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তালা তার উপর প্রধানিত হন এর অর্থ হচ্ছে যে আল্লাহর কাছে চাইতে হবে চাইলে তিনি খুশি হন দুনিয়ার মানুষ আল্লার কাছে চাইলে আল্লাহ তালা খুশি হন কিন্তু দুনিয়ার মানুষ একে অপরের কাছে চাইলে বিরক্ত হয় রাগ হয় প্রধান্বিত হয় কিন্তু আল্লাহ তালা তাঁর রহমতের ভান্ডার অনেক বড় তিনি রহমতের ভান্ডার থেকে যত মানুষকে দেওয়া তাতে কোনো কমতি হবে না সেই জন্য তিনি তার কাছে কেউ চাওয়া অর্থই হচ্ছে তার কাছে সে বিনয়ী হচ্ছে বিনয় হওয়াটা আল্লাহতালা পছন্দ করেন অন্য হাদিসে আসিরাস্লা সাল্লাসাল্লাম বলেছেন যে মান তল্লাহ রাফরাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর কাছে বিনয়ী হবে আল্লাহ তালা তাকে অনেক উপরে উঠাবেন हो हो हो हो हो आल्ला आल्ला अस्तित्व स्वीकार करते एक नम्बर क्या अस्तित्व नए क्यों चाय सूतरा आल्ला अस्तित्व से स्वीकार कर द्वितर से चाच से সে আল্লাহ তিনি মালিকটা সেই তিনি শিখিয়ে দিচ্ছে যে আল্লাহ তুমি দিতে পারো এজন্য সে আল্লাহর কাছে চায় এটা যেমন সাব্যস্ত হচ্ছে দুইটা জিনিস সাব্যস্ত আবার তৃতীয় যে জিনিস সাব্যস্ত সেটা হচ্ছে যে আল্লাহ মানুষের ডাক শোনেন আহ্বান শোনেন कारण शा क्यों चायना तो आल्ला जिससे तुम्हारे प्रथम आल्ला अस्तित्व स्वीकार कर मुखा भेक्षी सब दीपेंबकि मालिक धनी इक दी दी आल्ला सबकु देखें आल्ला सबकू जान এ সবকিছু শুনতে পাচ্ছেন এই জিনিসটা সে একটি স্বীকৃতি দিচ্ছে যখনই আল্লাহর কাছে কেউ চায় চতুর্থ যে জিনিসটি সে স্বীকৃতি দিচ্ছে যখন আল্লাহর কাছে কেউ চায় যে আল্লাহ তালা তিনি দয়াবান তিনি অত্যন্ত আহ যিনি বেশি দান দক্ষিণা করেন এবং তিনি মানুষকে দেন করিম তিনি অত্যন্ত দানশীল একথা স্বীকৃতি সে দিচ্ছে কারণ যে দান বকিলের কাছে কেউ কিছু চায় না কারণ বকিল সাধারণ দিতে চায় না কাউকে সেই হিসেবে আল্লাহ তাল কাছে চাওয়ার অর্থই হচ্ছে আমি স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ তালাকে রিম তিনি দানশীল তিনি সবাইকে দেন তিনি অতি দয়ালু এই জিনিসটার স্বীকৃতি আমরা দিচ্ছি পঞ্চম যে স্বীকৃতি আমরা পাচ্ছি যে আল্লাহ তালা দয়ালু কারণ দয়ালু এটা চাওয়ার অর্থে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে চাইবে তার অর্থ হচ্ছে দয়া না হলে যে ব্যক্তি কঠিন দিকে তার কাছে কেউ চায় না সুতরাং আল্লাহর কাছে চাওয়ার অর্থই হচ্ছে সে স্বীকৃতি দিচ্ছে আল্লাহ তালা রাহিম রহমান তিনি রাউফ তিনি দান বন্দার প্রতি অত্যন্ত দয়াদ্র তিনি বন্দাকে দিবেন সুতরাং এই জন্য দয়ার একটি বিরাট বিরাট প্রভাব রয়েছে কারণ আল্লাহ তালা কয়েকটি গুণের স্বীকৃতি সে দিচ্ছে ষষ্ঠ যে গুণ স্বীকৃতি সে দিচ্ছে সেটা হচ্ছে আল্লাহ ক্ষমতাবান দিতে পারেন যে অপারক সে কখনো দিতে পারে না সুতরাং একটি দোয়ার মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ তালা অনেকগুলোর হচ্ছে আল্লাহর কাছে যখন আমি চাচ্ছি আল্লাহ আমাকে জিনিস দান করে আমাকে জান্নার দান করে এ অর্থ হচ্ছে আমি স্বীকার করছি আল্লাহ একজন আছেন আমি স্বীকার করছি আল্লাহ জান্নার তিনি সবকিছু সবকিছু তার হাতে আমি তিনি সবকিছুর মালিক আমি স্বীকার করছি যে তিনি শোনেন তিনি শোনেন আমার অবস্থা দেখছেন আমি স্বীকার করছি যে তিনি দানশীল তিনি দিবেন আমি স্বীকার করছি তিনি দয়াবান আমি স্বীকার করছি তিনি ক্ষমতাবান একটি দয়ার দোয়ার ভিতরে এত কিছু থাকার কারণেই দোয়া হচ্ছে অবাদত এতগুলি গুণ আল্লাহ তালা সাব্যস্ত করছি আমি একটি দোয়ার মাধ্যমে সুতরাং এই দোয়া অবশ্যই অবশ্যই মানুষের মানুষের মন থেকে যখন আসে আল্লাহ তালা এই দোয়া আল্লাহ তালার এই গুণগুলো স্বীকৃতি দেওয়ার কারণ আল্লাহ করে নেন শুদ্ধ তো এটাই দোয়াই হচ্ছে আবাদত দোয়া করলে আবাদত হবেই এতে কোন সন্দেহ নেই আল্লাহর কাছে দোয়া করতে হবে এই জন্য দুনিয়ার কোন মানুষের কাছে কোনো সত্তার কাছে বা কোনো প্রাণীর কাছে কিছু চাওয়াই অর্থ হচ্ছে এই দোয়াটা অন্যের দিকে দেওয়া এবং সেটা করা এই জন্য আল্লাহর আল্লাহ আহাদা মসজিদ সমূহ আল্লাহর জন্য তোমরা আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চেও না সেখানে আল্লাহ সেখানে আল্লাহর আল্লাহর জায়গাতে অন্য কারো কাছে চাইতে পারো না আর মসজিদে আমরা অনেক ধরনের বাদ করি দোয়াগুলো সমস্ত দোয়া আল্লাহর জন্য নির্ধারণ করার জন্য আল্লাহ তার নির্দেশনা দিয়েছেন এখানে কিছু সন্দেহ থাকতে পারে সন্দেহগুলির উত্তরা দিয়ে আমরা জরুরি মনে করছি এক নম্বর হচ্ছে যে দোয়া যদি কোনো সবকিছু হয় তো তাক দিয়ে কি প্রয়োজন অর্থাৎ যদি আল্লাহ আগে নির্ধারণ করে থাকেন তাহলে দোয়া দিয়ে দের কি দোয়ার কি প্রভাব রয়েছে বা সম্পর্ক কি রয়েছে যদি আগে নির্ধারণ করে থাকেন তাহলে আমরা দোয়া কেন করব আর যদি নির্ধারণ না করে থাকেন তাহলে কি এখন দোয়ার মাধ্যমে নির্ধারণ হয় এই জিনিসটি অনেকের মধ্যে সন্দেহ আসতে পারে বিশেষ করে যারা মনে করে থাকে বিশেষ করে এক ধরনের তথায় দার্শনিক এবং তথায় হইত সুভিবা তারা বিশেষ করে যারা আল্লাহ তালার সারাইকে শরীয়তকে তারা তাকদির মনে করে বসে আছে তারা কোন আবাদত করে না তারা মনে করে দোয়ার প্রয়োজন নেই তারা দোয়ার প্রয়োজন মনে করে না তারা তাকদির উপর নির্ভরশীল হয়ে গেছে এবং মনে করে যেটা নির্ধারণ হয়ে গেছে সেটাও আল্লাহর প্রিয় না আল্লাহ তাল্লাহ তাকদিরের একটি অংশ আল্লাহর প্রিয় একটি অংশ আল্লাহ প্রিয় নয় একটি অংশ প্রিয় যে অংশটুকু শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা আল্লাহ তাল্লাহ প্রিয় যেটা শরীয় বিরোধী হবে সেটা আল্লাহ আল্লাহরা কুফুর আল্লাহর কাছে সন্তুষ্টজনক জিনিস নয় কারণ আল্লাহ তালাটা প্রিয় নয় কিন্তু আল্লাহ তালা বন্দারফোর কুফুর তাগীর করেন বন্দার ইচ্ছার কারণে বন্দার ওই দিকে চলার কারণে এবং আল্লাহ তালার বিশেষ রহমতে তিনি ইমানদারদেরকে শুধুমাত্র এই সুযোগ দিয়েছেন যে তারা আল্লা আল্লাহ তালার যেটা তালা সন্তুষ্টি রয়েছে সন্তুষ্টি অনুসারে তারা চলবে এবং আল্লাহ তালা সে সন্তুষ্টি অনুযায়ী তারা দুনিয়াতে চলাফেলা করবে সেটি আল্লাহ দরবার গ্রহণযোগ্য হবে তাহলে বুঝতে পারছি যে শরীয়ত যেটা শরীয়ত অনুসারে চলে শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্ট হন তাকদির মধ্যে কি আছে তাকদিরের প্রত্যেকটি জিনিস আল্লাহ তালার সন্তুষ্টি বিধান করে না কিন্তু এক ধরনের সুফি বা এক ধরনের দার্শনিক তারা মনে করত যে আল্লাহ তালার তাকদীরে যাই লেখা আছে সেটাই আল্লাহ তালা সন্তুষ্টি বিধান করে সেই তারা কখনো কখনো তারা এবাদত করা বন্ধ করে দেয় এবং তারা মনে করে যে আবাদত করার প্রয়োজন নেই এবাদত করার প্রয়োজন নেই এদের মধ্যে এই কারণ তারা দোয়ার দোয়াও করে না এবং অনেকে এদের মধ্যে আছে যারা মনে করে যে আমার অবস্থা তো তিনি জানেন আমি কেন দোয়া করব তিনি যদি নির্ধারণ করেই থাকেন তো আমি কেন চাইব এই ধরনের মানুষের অভাব নেই তিনি এতে যারা দোয়া না এবং তারা মনে করেন দোয়ার কোন অভাব নেই বস্তুত এটা একটি সম্পূর্ণ ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত কেন ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত কারণ আল্লাহ তালা মানুষ যেটা বলছে যে মানুষ যে যে কারণে ভুলটা করছে ভুলটা হচ্ছে এরকম যে হয় তকদির জিনিসটি আল্লাহ নির্ধারণ করেছেন অথবা করেনি যদি করে থাকেন তাহলে সেটা তো আগে নির্ধারণ হয়ে গেছে আমি দোয়া করবো কি জন্য तकदी विश्वास कर आल्ला तला तकदिर ए रण कर निस्संदेह निर्धारण सन्देह नहीं आल्ला একটি হচ্ছে হওয়া চান তিনি না হওয়া চান দুইটা আসে আরেকটা আছে আল্লাহ আলা এই মানুষটি উপকৃত হবে তবে এর কারণ করেছেন মোসব্ব নির্ধারণ করেছেন যে এই কারণটি হয়ে যাবে লোকটি আলেম হবে কারণ সে মাদ্রাসায় পড়বে অথবা লোকটি রিজিক পাবে কারণ সে কাজ করবে লোকটি ধনী হবে কারণ সে কর্মকাণ্ড করবে এই কর্মকাণ্ড করবে এইভাবে নির্ধারণ করা সুতরাং এতে কোনো সমস্যা নেই যারা দুইটির মধ্যে নির্ধারণ করেছেন যে আল্লাহ তালার ইচ্ছা হয় হবে না হবে কিছু থাকতে না কথা ঠিক নয় হ্যাঁ আল্লাহ হবে না হবে এটাই ঠিক হবের মধ্যে নির্ধারণ করেছেন এইভাবে যে এই কাজ করবে এজন্য হবে আর না হবের মধ্যে নির্ধারণ করেছেন দ্বিতীয় সেটা হচ্ছে এই কাজ করবে না এজন্য তার সেটা হবে না এই আমাদেরকে জানতে হবে এটা কখনো কখনো সব থাকে যে এই হওয়ার জন্য কারণ থাকে কিন্তু কারণ হওয়ার পরেও শর্ত থাকে শর্ত পূরণ হয়নি সেটা হয় না কখনো মানের থাকে নিষেধাজ্ঞা থাকে সেটা নিষেধাজ্ঞার কারণ সেটা কমপ্লিট হয়নি এগুলো আল্লাহ তালা নির্ধারণ করেছেন আল্লাহ তালা যেমন কর্ম নির্ধারণ করেছেন তার সাথে স্বব নির্ধারণ করেছেন শর্ত নির্ধারণ করেছেন এবং মানের নির্ধারণ করেছেন বা যা বাধা বাধাও নির্ধারণ করেছেন সুতরাং এই যে নির্ধারণ যদি আল্লাহ তালার পক্ষ থেকে সবই হয়ে থাকে তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা নেই যে দোয়ার মাধ্যমে আমাদের অবশ্যই উপকার আছে এবং দোয়া করতে হবে दोआा हमारत मूल दोध्यमे सबकिंग तकदी दोध नहीं दोदी दोदी लोकटी दोआा करते समर्थ हो तकदीर लेखा ना थे दो कथा दोस समर्थ होना यह दो करते ही हमदत दोन् सौभाग्य लक्षण मन विषय কারণ এই জিনিসটি আরো ইনশাল্লাহ আরো অন্যান্য পর্বে আমরা আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি